আসসালামেকুম বরহমতল্লাহদুলিলাম জালনাসলমিন ওকফল রসুলকিমকুতুবাহহ্ন মহমদন আবদুল রসুল সুপ্রিয় দর্শক দেশে বাইরে কাছে দূরে যে যেখানে অবস্থান করছেন সবাইকে জানাচ্ছি পিস টিভি বাংলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মুবারক শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আন সিরিজ আমরা এই সিরিজের অনেক পর্ব অতিক্রম করে এসেছি সর্বশেষ বিষয়ে যেটি আমরা আলোচনায় ছিলাম তা ছিল এজাজ উলকোর আন এল করিম ওর আনকারিম মোয়িজা এটি প্রমাণ আমরা করছিলাম তার ওই ধারাবাহিকতায় আজকের পর্বে থাকছে কোন কোন দিক থেকে ওর আনমজে যা এ বিষয়ে আলিমগণের বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছে আমরা সেটাকে তিনটি পয়েন্টে আপনাদের সামনে উপস্থাপন করা প্রয়াস পাব তিনটি পয়েন্টের প্রথমটি হলো। और आन मध्य भविष्य छा पक्षा सम्भव ना आलोचन रसुल्लाह सल अल्लम तरह जो अवस्था छिल से अवस्थायर आने वर्णित विषयगुलस्थापन करा একমাত্র মজিজা ছাড়ার কিছু নয় তিন নম্বরে আমরা আলোচনা করব ওর আনেক সাহিত্যের দিক থেকে আরবি সাহিত্যের যত রকম যত প্রকার তখন ছিল এখনও আছে এর কোনোটাই ওর আনেকরিমের সমকক্ষ হওয়া তো দূরে থাক কাছেও ভেটতে পারেনি ওর আনকারিমের এক অনন্য বৈশিষ্ট্য হলো যে কোরআন কারিমে আপনি আমি যারা কোরআনকে অধ্যয়ন করবে তারা দেখতে পাবে যে আল্লাহ পাক এমন কিছু বর্ণনা দিয়েছেন যেগুলো তখনও সংঘটিত হয়নি এবং এগুলো আগামীতে হওয়ার কথা বলা হয়েছে কিন্তু কখন হবে কিভাবে হবে সে বিষয়টি অবশ্য অনুল্লেখ ছিল কিন্তু বিষয়টি ঘটেছে এত কোনো সন্দেহ নেই আর এই বিষয়গুলো এতই চমকপ্রদ ছিল যে প্রথম ধারণাতেই অনেকে মনে করতে পারে যে এটা ছিল অসম্ভব ব্যাপার কিন্তু বাস্তবতা ছিল তার ভিন্ন ঠিক তার উল্টো কোনো রকমের অবস্থা দেখা যাচ্ছে না যে এগুলো বাস্তবায়িত হবে কিন্তু ঠিক সেই মুহূর্তে বলা হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটবে আমরা দেখতে পাই আল্লাহ রহমান আল্লাহ আল্লাপাকে সাত করছে তিনি তার হেদায়ত দান করেছেন দিন হাক দান করেছেন এবং তিনি বলছেন যে এগুলো দান করা এবং পাঠানোর লক্ষ্য হচ্ছে যে এই দিনকে পৃথিবীতে প্রচলিত সকল দিনের উপর বিজয়ী করা হবে কাফেররা বা মুশ্রেকরা যতইটা অপছন্দ করুক এই ঘোষণা এসছে কোথায় সেই মক্কা মুায় সুরায় স্তাফের মধ্যে আমরা এটা পাচ্ছি আবার সুরে বারা যেটা প্রায় শেষের দিকে হুজুর পাক সাল আলী সাল্লামের ইন্তকালের আগে আরো একটি আয়াত একই ধরনের নাজিল হয়েছে এই দুটো আয়াতের দুই জায়গাতেই বলা হয়েছে চে এক ফুত করে আল্লাহ নূর কে নিভে দিতে তাদের মুখের ফুত আল্লাপাক বলছেন অথচ আল্লাপাক এ সিদ্ধান্ত নিয়ে রেখেছেন মুিম্ম পাক তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সিদ্ধান্ত নিয়ে রেখেছেন যে এই দিনকে তিনি কি করবেন পরিপূর্ণ রূপ দান করুন কাফররা যদিও সেটাকে অপছন্দ করুক ইতিহাস সাক্ষী যে আল্লাহ রাবুল আলমিন তার সেই ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করেছেন নবীজি সাল্লাহ আলী সাল্লামের জীব দশাতেই দিন পূর্ণাঙ্গ রূপে আরবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল হাজত আবু বাকর আনহু ওমার ইবনুল খাতাব সাদ ইবনুল আবি ওয়াক তারা এগুলো প্রত্যক্ষ করেছে সুহান আল্লাহ তৎকালীন সময়ে আরবে প্রচলিত মূর্তি পূজা দেব দেবতার পূজা নানা ধরনের কুসংস্কারে পরিপূর্ণ সমাজ আল্লাহ রাবুল আলমিন মাত্র তেইশটি বছরে সম্পূর্ণ পরিবর্তন করে দিয়ে মক্কা মুআমা তথা বেতুল্লাহ শরিফকে মূর্তিমুক্ত করলেন মক্কাকে করলেন শেখ মুক্ত পুরা জজিরতুল আরবকে অল্লা হরবুল আলমিন তহিদের বাণীতে উদ্ভাসিত করেছেন অষ্টম হিজড়িতে মক্কা বিজয় হল কিন্তু তখনও কাফের এবং মুশ্রিকরা মক্কায় অবস্থান করছিল নবম হিজড়িতে ঘোষণা দেয়া হল এরপর আর মক্কায় কোনো মুশ্রিক থাকতে পারবে না মসজিদ হরামের পাশে কোন মুশ্রিক ঘেসতে পারবে না সুরাতদারগ মুশ্রিকরা অপবিত্র আল্লাপাক ঘোষণা করেছে তাদের শরীরে কি কোনো নাপাক জিনিস লেগেছিল না তাহলে কেন তাদেরকে অপবিত্র বলা হল এই জন্য বলা হয়েছে এই পৃথিবীর জিনিস রসটা এই মানুষগুলোর জিনিস রসটা এই পৃথিবীসহ এই বিশ্বের জেনে নিয়ন্ত্রক যার দয়ায় আমরা বেঁচে আছি যার দয়া আমরা সুস্থ আছি প্রতিটি শ্বাস প্রশ্বাসে যার মেহরবানি এবং দয়া রয়েছে সেই মহান স্রষ্টাকে যারা অস্বীকার করেছে তারা কিভাবে পবিত্র হতে পারে বাহিরে ফিটফ্যাট যতই থাকুক অন্তর যদি কলুষিত থাকে তাহলে তার সব কিছুই অপবিত্র থাকবে এজন্যই নির্দেশ এল এর পর থেকে আর কোন মুশ্রেক মক্কায় প্রবেশ করতে পারবে না নবম হিজরির ঘোষণা দশম হিজড়িতে প্রিয়নবী মোহাম্মদুর রসুল উহ সাল্লাহ আলহিউসাল্লাম সাহাবাদের এক বিশাল সংখ্যক সাহাবিকেদেরকে নিয়ে হজে রওয়ানা হলেন যেটা বিদায় হজ নামে সবার কাছে পরিচিত তখন মক্কার অবস্থা খেয়েছিল সম্পূর্ণ মুক্ত ছিল সম্পূর্ণ কুফরি মুক্ত ছিল একমাত্র আল্লাহ আকবর আল্লাহর জয়ধনী ছিল সেই মুক্ত শির্কমুক্ত মুক্ত পরিবেশে রসুল্লাহ সাল্লি সাল্লাম হজ সম্পাদন করলেন বাদ আসর আরাফাতে তিনি অবস্থান করছেন ভাষণ দিচ্ছেন আর সেই ভাষণের পর হতবার পর আয়াত আয়াতিল করে দিলেন আজকের এই দিনে এই মুহূর্তে তোমাদের জন্য আমি দিনকে পূর্ণতা দান করলাম তুলা কুম দিন এবং আমার ন্যায়মতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম এবং জীবন চলার পথে তোমাদের পথ প্রদর্শক হিসাবে জীবন বিধান হিসাবে আমি ইসলামকে নামকরণ হিসাবে ঘোষণা করলাম এবং এর প্রতি আমি সন্তুষ্টি প্রকাশ করলাম আল্লাহ আকবর দেখুন এই আয়াত নাজিল হয়েছে এর কত বছর পর এর পূর্ণতা লাভ হয়েছে সুপ্রিয় দর্শক প্রশ্ন করতে পারেন এটাকে শুধু মক্কার জন্য নির্ধারিত না মদিনা শরীফের দিকেও তাকাত শুধু তাই না এটা সারা বিশ্বের জন্য প্রযোজ্য সারা বিশ্বের কোনায় কোনায় আল্লাহ রাবুল আলমিনের এই বাণী পৌঁছে গেছে কারণ সারা বিশ্ব কার সৃষ্টি যেখানেই আপনি তাকান যেখানেই আপনি অবস্থান করুন যেখানেই আপনি গমন করুন সেটা কি সাগরে নাকি সেটা স্থলে নাকি সেটা মহাশূন্যে নাকি সেটা আকাশে নাকি সেটা মাটির নিচে নাকি সেটা গ্রহে নাকি সেটা নক্ষত্রে নাকি এটা মহাশূন্যে যেখানে যান কোথায় আপনি আল্লাহকে বাদ দেবেন বলুন সব কিছুই তো চলছে আল্লাহর নিয়ন্ত্রণে আল্লাহ পাকে মানুষগুলো কি শুধু सामने नतह पकन सप्त आसमान तर मध्य जरा आरोप সবাই আল্লাহর তসবি পাঠে সব সময় নিয়োজিত আছে ওরা সবাই মানছে মানছে না শুধু আমরা মানুষ এজন্যই পাক মানুষকে মুকাল্লাফ বানিয়েছেন বিধান তাদের জন্য দেয়া হয়েছে অন্যদের জন্য নয় তারা মানবে সফলতা অর্জন করবে মানবে না ব্যর্থ হবে তারা মানবে মুক্তি পাবে মানবে না শাস্তিযোগ্য অপরাধে দণ্ডিত হবে সুপ্রিয় দর্শক ইনশা আল্লাহ নিশ্চিত থাকুন কোরআনের আয়াত সারা বিশ্বের জন্য প্রযোজ্য আর তার প্রমাণ আমরা দেখতে পাই হাজর রদি আল্লাহ আনহুর সময় প্রায় পৃথিবীর অর্ধেক মুসলমানদের করায়ত্তে ছিল তাও শীতই ঝান্ডা উড্ডীন ছিল সুপ্রিয় দর্শক বর্তমানেও আমরা দেখতে পাচ্ছি যে আমরা দিনকে যেভাবে ব্যবহার করছি এভাবে দিন বিজয় হবে না বরঞ্চ আল্লাহ রাবুল আলমিন যেই আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যদি আমরা সেটাকে আমরা ফলো করতে পারি অনুসরণ করতে পারি তাহলে এখনো সারা পৃথিবীতে ইসলামের জয় জয়কার হবে এখন সময় হয়েছে বিরতির আশা করছি সবাই আমাদের সাথে থাকবেন বিরতির পর আবার আপনাদের দেখা পাবো সবাই ভালো থাকুন আলাইকুম।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 এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্বটা বলার দেখুন সুপ্রিয় দর্শক ফিরে এলাম আবার বিরতির পর আলোচনা করছিলাম যে এই বিশ্ব একসময় পুরোটাই ইসলামের ছায়াতলে তলে আশ্রয় গ্রহণ করবে আর সেটা হবে হাজরত মাহদি আলিহি সাল্লামের আগমনের পর হাজরত ইসা আলিহি সাল্লাম উম্মত হিসাবে যখন পৃথিবীতে পুনর আগমন করবেন তখন এই পৃথিবীতে কাফের বলতে কেউ থাকে সবাই নির্মূল হয়ে যাবে তখন একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহর হুকুম ছাড়া আর কিছুই থাকবে না এরপর আবার পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি হবে হাজরত ইসা আলি ইসাল্লামের নেতৃত্বে হাজরতে মাহদি আলি ইসাল্লামের নেতৃত্বে যেই দেশ প্রতিষ্ঠিত হবে কোনো কোনো বর্ণনায় তার সময়কাল বলা হয়েছে চল্লিশ বছর এরপর আবার পৃথিবীতে ভিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হবে হ্যাঁ কেন হবে জানেন কেয়ামত তো হতে হবে পৃথিবীর তো একদিন শেষ প্রান্তে পৌঁছাতে হবে তার জন্য তো কার্যকরণের প্রয়োজন আছে তখন আবার গুনা ইত্যাদি সব বেড়ে যাবে আল্লাহ রাবুল্লা এক সময় তখন পৃথিবী ধ্বংস করে দেবেন শুরু হয়ে যাবে পরবর্তী অধ্যায় আখেরাত সুপ্রিয় দর্শক শুধু এখানে এসেই আমি একটি চি সীমাবদ্ধ থাকতে চাই না আরও কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থিত করছি দেখুন সুরা আলে এমরানের মধ্যে আল্লাহ রাবুল আলমিন এর সাদ করেছেন কি হে রেসুর হেন আপনি কাফেরদেরকে বলে দিন তোমরা অচিরেই পরাজিত হবে অচিরেই পরাজিত হবে এবং তোমাদেরকে জাহান নামে সমবেত করা হবে যাহার নাম কতই না নিকৃষ্টতম অবস্থান আর পৃষ্ঠপ্রদর্শন করে পারিয়ে যাবে বললেন যে এই আয়াত কি বুঝানো হয়েছে আমার বুঝে আসছিল না কোন পক্ষকে বোঝানো হয়েছে কিন্তু যখন এই বদর যুদ্ধ হয়ে গেল এবং মুসলমানরা বিজয়ী বেশে ফিরে আসতে লাগল তখন হাজরত রসুল্লাহ সাল্লিউলাম পড়ছিলেন বললেন তখন আমার বুঝে আসলো সুরে খামার যেটা মক্কায় নাজিল হয়েছে যেখানে এই বাণী করা হয়েছে তার বাস্তবায়ন দেখতে পেলাম এই ছিল আল্লাহ তোমাদের সাথে যে দুটি দলের যে কোনো একটির তোমরা মুখোমুখি হবে এখানে বিস্তারিত কিছু ব্যাখ্যা আছে আমি সেদিকে যাচ্ছি না শুধু এতটুকু বলে দেয় এই দুটি দল বলতে একটিকে বুঝানো হয়েছে তখন তিনি কাফের তার নেতৃত্বে সাম থেকে যে ব্যবসায়ী আসছিল তাকে বোঝানো হয়েছে আর দ্বিতীয় আরেকটি বোঝানো হয়েছে যে পরবর্তীতে আবু জাহালের নেতৃত্বে মুসলমানদের বিরুদ্ধে লড়াইতে গ্রহণ করবে তো আবু সুফিয়ান যে কাফেলা নিয়েছিল সেখানে মানুষ ছিল না খুব কম ছিল প্রায় এক হাজার উটের এক কাফেলা মাত্র বলা হয় চল্লিশ জন তার পাহারা যাচ্ছিল তো এটাকে ধরা খুব কঠিন বিষয় ছিল কিন্তু সরাসরি যুদ্ধের ময়দানে মুখমুখি জড়িয়ে পড়া এটা কঠিন ছিল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলছেন দুটোর একটিকে তোমাদের অবশ্যই মোকাবেলা করতে হবে মুসলমানরা প্রথমটিকে চেয়েছিল যে আমরা এদেরই মুখোমুখি হই কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল যে না এদের মুখোমুখি নয় আবু জাহালের নেতৃত্বে মক্কা থেকে যে বাহিনী আসছে তাদের মুখমুখি করা হবে এবং কারণ ছিল যে তাদের মুখমুখি করে আল্লাহ রাবুল আলমিন মুসলমানদের এতদিনের ধৈর্য এতদিনের সবর এতদিনের নির্যাতন দেশ ত্যাগ দেশ থেকে বহিষ্কার ইত্যাদি কারণে তারা যে একমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং দিনের জন্য এই কাজগুলো করেছেন এখন সময় এসেছে তাদেরকে সাহায্য করার সরাসরি তাদেরকে নস্তত করার সরাসরি আল্লাপাক সেই পর্যায়ে নিয়ে যেতে চেয়েছিলেন এই মুসলিম বাহিনীকে তাই মদিনা নয় মদিনা থেকে প্রায় আশি মাইল দূরে সে বদর প্রান্তরে তাদেরকে উপস্থিত করলেন এবং মুখোমুখি হলো দুটো বাহিনী এবং শেষ পর্যন্ত জয় হলো কাদের এক হাজার শত্রুবাহিনীর বিপক্ষে এক হাজার অস্ত্রসজ্জিত বিভিন্ন উপাদান সজ্জিত সেই সময়কার কার সেই শত্রুবাহিনীর মুখোমুখি হয়ে অস্ত্রহীন তাদের দুর্বল মাত্র ৩১৩ জনের কথা বলা হয় কমবেশি তাদের সামনে উপস্থিত করা হলো জয় হলো কার জয় হলো সত্যের জয় হলো সত্যের জয় হলো দিনের জয় হলো ইসলামের যার নেতৃত্বে ছিলেন সেনাপতি ছিলেন স্বয়ং রসুল্লাহ সাল্লিউসাল্লাম আল্লাহর সে ইচ্ছা পূরণ হলো আল্লাহর সে নসর দিয়ে মুসলমানদেরকে জয়ী করে আশপাশ এলাকার কাবিলাদেরকে সতর্ক করে দিলেন খবরদার মুসলমানদের প্রতি আর চোখ উঁচিয়ে তাকাবার সময় নেই সে সময় শেষ হয়ে গেছে অন্যান্য দিকেও খবরটি ছড়িয়ে পড়ল মুসলমানদের এই বিজয় ছিল মাইল ফলক আর সেটাই পরবর্তীতে ইসলামের বিজয়ের পথকে সুগম করে দিল প্রশস্ত করে দিল আর এটাই আল্লাপাক বলেছিলেন সুপ্রিয় দর্শক এভাবে বদর যুদ্ধের ভবিষ্যৎবাণী আগে করা হয়েছে এবং সেটা বাস্তবায়িত হয়েছে পরে আরও অনেক ঘটনা আছে যেমন পারস্যে যুদ্ধে রোম আর পারস্য যুদ্ধে লিপ্ত হয়েছিল তাদের মধ্যে এক পক্ষ প্রথমে পারস্য জয়লাভ করে এতে আপনার এই কাফেররা খুশি হয়ে যায় আর খ্রিস্টানরা পরাজিত হয় মুসলমানরা একটু হয়। কি ঘটল তখন আজ আর বলতে পারলাম না এজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য আমরা সেখান থেকে শুরু করব এবং সেখানে আপনাদের সামনে সেই ঘটনাটা বর্ণনা করেই পরবর্তী স্টেজে আমরা চলে যাব সুপ্রিয় দর্শক আজকের এই বর্ণনায় আপনাদের সামনে যেটা আমি উপস্থাপন করার চেষ্টা করেছি কোরআনের মজেজার অন্যতম বৈশিষ্ট্য ছিল যে এই কোরআনের মাঝে ভবিষ্যৎবাণী আছে যেটা অনেক আগেই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এবং সেটা পরে পর্যায়ক্রমে একের পর এক সেটা বাস্তবায়িত হয়েছে এখনও বাস্তবায়িত হচ্ছে আগামীতেও বাস্তবায়িত হবে কেমন পর্যন্ত আল্লাহর এই ঘোষণা চলমান থাকবে সুপ্রিয় দর্শক তাই আসুন একর আনকে সেনায় ধারণ করি আসুন একর আনকে পরিবারে ধারণ করি আসুন একর আনকে সমাজে এবং রাষ্ট্রে আমরা ধারণ করি এবং একর আনের ছায়াতলে নিজেরা আমরা অবস্থান করে আল্লাহ রব্বুল আলমীর সন্তুষ্টি অর্জন করি দুনিয়াতেও আমরা সফল হই আখেরাতে আমরা শাস্তি থেকে মুক্তি পাই আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন ভালো থাকুন সুস্থ থাকুন ও আখির দাওয়ানা আওয়ায় না আনিল্হামদুলিল্লাহ রবিল্লা وصل اللهم على سيدنا محمد وعلى آله وصحبه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته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 हाथ मानसर मुखे हसीि फोटाते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 मुक्त दान कर रेखे स्रष्टा जीवनित करते हैं Peace TV মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন Peace TV কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRF AID Bank Quadrant Court 48 Kelthorpe Road Birmingham UK পোস্ট কোড B15 1TH শর্ট কোড 300083 সেফটি BIC কোড IBO BZP22 IBAN ইউরোক্টো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন